ইবনে আব্দি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 একবার হাসান আল বাস্রী রাহুল তার ব্যাপারে কাউকে খারাপ কিছু বলতে শুনলেন এই কথা শোনার পর তিনি কি করলেন তিনি বাজারে গেলেন এবং সেই ব্যক্তির জন্য কিছু খেজুর কিনে আনলেন এতে কুমন্তব্যকারী লোকটিকে জিজ্ঞাসা করল কেন হাসান আল বাস্তি যে আপনার ব্যাপারে বাজে কথা বলছে সমালোচনা করছে অপবাদ দিচ্ছে আপনি তাকে খেজুর কিনে দিচ্ছেন উত্তরে হাসান আল বাস্তি রাহমাহুল্লাহ বলেন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 আল্লাহ এমন পরিণতি থেকে আমাদের হেফাজত করুন অনেকেই হয়তো বলবে আরে ধূ শুধু শুধু ভয় দেখানোর জন্য করছেন এগুলো আপনার মন আমার মন গড়া নয় আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে ভেবে দেখুন যে এইটি মুসলিমদের মধ্যে কি পরিমাণ ক্ষতি সাধন করে এবং আরো দেখুন এই হাদিসে কি বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লাম সাফিয়া রাজিয়াল্লা আনহাকে বিয়ে করতে যাচ্ছিলেন তখন আইচারাদিল্লা আনহা তাকে খাটো বললেন উনি তো খাটো আরেক বর্ণনা আছে যে তিনি মুখে আনহকে ঠিক খাটো বলেননি শুধু হাত নাড়িয়ে বুঝিয়েছিলেন আপনি চিন্তা করুন শুধুমাত্র হাতের একটি নাড়াচাড়া অতপর রসুল্লাহ সাল্লা সাল্লাম আইচারাদ আনহকে বললেন তুমি যদি এই কথাটি সমুদ্রে নিক্ষেপ করো তবে তার সমুদ্রকেও পরিবর্তন করে দেবে এই হাদিস্তি শোনার সময় বা পড়ার সময় আপনি কি এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন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 খুব আনন্দের সাথেই তারা এই গিবত করতে থাকে এবং এক সময় রাজনীতিতে যায় এবং এমন সব মানুষকে নিয়ে কঠাক্ষ করে যারা শহীদ হিসেবে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে বা সবুজ পাখি হওয়ার পথে ওই গিবৎকারী ভাইদের কর্মফলগুলোর কি হয় তাদের তারাবি তাদের কিয়ামের আফসোস তাদের এই কর্মফলগুলো তারা অন্যদের দিয়ে দেয় মানুষেরা যখন আয়সারাদাহ আনহার কাছে কিছু মানুষের ব্যাপারে অভিযোগ করল যে তারা আবু বকর ও উমার রাজিয়াল্লাউ আনহর ব্যাপারে বাজে কথা বলে তখন আয়সা রাজিয়াল্লাহ আনহা কি বলেন। তিনি বলেন সুবহান আল্লাহ তাদের মৃত্যুর পর তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে তাই এটি আল্লাহ সুবাহান্লার পক্ষ থেকে তাদের নেকি বৃদ্ধির একটি পদ্ধতি আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমা উল্লাহ বলতেন আমি যদি কারো ব্যাপারে গিবত করতাম তবে আমার পিতামাতার মাতার ব্যাপারেই করতাম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 আপনারা যারা এই ধরনের গিবতের মজলিসে থেকে অন্যের গিবত শুনছেন তারা দ্রুত সম্ভব ওই মজলিস থেকে সরে আসুন অথবা গিবতকারী মানুষ থেকে থামতে বলুন তারা যদি থামে তবে আপনি তাদের সাথে বসতে পারেন যদি না থামে তবে আপনি তখনই সরে যান শ্রবণকারীরাও গুনাহের ভাগিদার এবং আপনি কেয়ামতের দিন তাদের সাথেই দণ্ডায়মান হবেন কেননা আল্লাহ এই বিষয়ে বলেন بِهَا বি অন فَلَا সুমিল্লি উফিহ উহ কলতকোদু কলতকোদু মাুম হতুবুফি হদী গুম ইদুহুম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 সুরা নিসা আয়াত একশো তোমরা তাদের সাথে বসো না নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে আপনি নিজে বলেননি শুধু শুনেছেন তবুও আপনি তাদের সাথে গিবতে গণ্য হবেন কাজেই এসব থেকে দূরে থাকুন আপনার দিনই ভাই এবং বন্দের সম্মান হানিকে বাধা দিন একজন মুসলিমের সম্মান রক্ষা করুন তাহলে আল্লাহ বিচার দিবসে আপনাকে রক্ষা করবেন সুনান আত্মীর যেতে আছে আপনি কিছু মানুষের সাথে বসে আছেন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 গুজবটি ছিল উম অসম্মান করা অপবাদের ঘটনা বর্ণিত। যখন লোকেরা আয়সারাদ আনহার ব্যাপারে তার আসল নাম খালিদাইদ আল আনসারি রাজি আনহু দেখুন তাদের কথোপকথন তিনি তার স্ত্রী উম্মে আইবকে বলছেন যদি আয়েসার জায়গা তুমি ওই লোকটির সাথে মরুভূমিতে একা থাকতে তুমি কি তার সাথে কিছু করতে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 আল্লাহ আবু আয়ুব ও তার স্ত্রী সম্মান উল্লেখ করলেন ইসি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 উনি শুধুই একজন ডাক্তারের উপরে অন্য আরেকজন ডাক্তারকে প্রাধান্য দিয়েছেন কিন্তু যেহেতু তিনি নিজের জিব্বার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন তার মনে হচ্ছিল তিনি যেন কিব করে ফেললেন যখনই আপনি একজন মুসলিম সম্পর্কে খারাপ কিছু বলতে যাবেন নিজের ভুলগুলোর কথা চিন্তা করুন সব মানুষই তো আপাতমস্তক জুড়ে ভুলের সাগরে ডুবে আছে অথচ তারা অন্যের ভুল নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে আপনি যখন কারো সম্পর্কে খারাপ কথা বলতে চাইবেন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 प्रशिक्षण प्रोजेक्ट सम्पर्क पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू कम स्लैश रेड मीडिया www.youtube.com dot slash raindropsmedia org 2015.